ما بعد قول <سؤال> الله <سؤال> من الشيطان <سؤال> وارمين بسم الله الاكبر <سؤال> وارمين نور ايه ده انا صفر الله من جنوب النار والآخرات وقال رسول الله صلى الله عليه وسلم على ما تلقى من جديد على صفحة الله الضالية وقال رسول الله صلى الله عليه وسلم صلى الله عليه দুনিয়ার সমস্ত বিনা পয়সায় মানুষ ওই দুটা পরিবেশ যদি না থাকতে দুনিয়াতে কোন প্রাণী দুনিয়ার দুঃখে বাস করতে পারে না একটা হল বাতাসের অক্সিজেনের পরিবেশ আর আরেকটা হলো পানির পরিবেশ এই দুটা যদি না থাকত বাতাস আর পানি আমাদের বাসায় চলে আমরা বলবো একটা আপনি মহল পানির মহল আরেকটা হলো বাদি বাতাসের মহল এই আল্লাহ নিজে পয়দা করতেন এই দুই পরিবেশ ছাড়া মানুষ বাস করতে পারবে না যদি দুই এক মিনিট পরে কি হবে মানুষ ছাড়া প্রাণীও তো মারা যাবে না যাবে না সব মোটা পানি এই জন্য দুটার নামই জীবন দুটার নামই দনোটার নামই জীবন আর পরিবেশ সবচেয়ে বেশি পরিবেশ সবচেয়ে বেশি নষ্ট হয় এই দুইটা যখন নষ্ট হয়ে যায় বাতাস আর পানি অন্যদিকে কেউ নিয়ম না অন্য পরিবেশের কথা আমি বলতেছি না আমি আম সাধারণ মানুষ যাতে বোঝে এইভাবে বুঝাইতে চাইতেছি আজকে তো বিদ্যার অভাব নাই সবাই কি জান আল্লাহর রসুল বোঝা গেছেন এক জমানা আসবে প্রত্যেক ব্যক্তি বক্তা হবে প্রত্যেক ব্যক্তি বক্তা এখন সবাই বক্তা ঠিক না যে নানের জানে না গ্রাম কৃষক এরে বসেও দিলে এরকম বয়ান করবে বহু সময় চোখে আলেমেরও পানি চলে আসে ঠিক না নাল্লা আল্লাহ রসুল করছে হারে আল্লাহ তালাকে এক জমানা আসবে কাতিরুন কোটা বা উহু বক্তার সংখ্যা বাড়বে বক্তা হবে প্রত্যেক মানুষ বক্তা তারপরে কি হবে কাতিরুন প্রত্যেক মানুষ তর্ক বা বিষ হবে সবার যুক্তি তর্ক থাকবে সব তর্ক বাগিস তর্কেন তো সব মানুষ বিদ্যান হবে বিদ্যান যেরকম আজকে সবাই বিদ্যান সবাই তর্ক সবাই বক্তা বিদার বিদ্যার কথা বলতেছে না আমি বুঝাইতে চাইতেছি দুটা মাহল সমস্ত জমিনের মখলুক বাস করার জন্য প্রাণী বাস করার জন্য আল্লাহ দুইটা মাহল নিজে পয়দা করতেন এবং সবার কাছে কুদরতের মাধ্যমে বিনা পয়সায় পৌঁছেছেন একটা হলো অক্সিজেনের মাহল যেটাকে বাকাসের মাহল বলা হয় আর আরেকটা হল পানির মাহল পানির মাহলা দেখেন নাই তো দেখলে দেখবেন মানচিত্র নিয়ে মাঝে মাঝে বৈশান্ত দেখবেন বহু দেশ আছে ইন্দোনেশিয়ায় সতেরো হাজার আটশত দ্বীপ কয়টা আর পুরা সতেরো হাজার আটশো দ্বীপই হলো সমুদ্রের মুখ সপ্তাহে কি সমুদ্র কিন্তু প্রত্যেক দ্বীপ পাইপ জ্বাললে মিষ্টি পানি উঠে অথচ ও সমুদ্রের মধ্যে কিন্তু ছোট ছোট দ্বীপ দ্বীপটা বেশি বলো না ছোট ছোট ছোট দ্বীপ একটা দ্বীপ আছে ওইখানে দেখার মতো নাম হল তারনাতে বহুত দূরে ওই দ্বীপটার চতুর দিকদের সমুদ্র ওই পাশে যতগুলা দ্বীপ আছে দাঁড়াইলে দেখা যায় অনেকগুলা দ্বীপ কিন্তু প্লেন নামে নামে আপনি জাননা দিয়ে দেখলে মনে করবেন যে আপনারে বুঝি সমুদ্রের মধ্যে নামাই দিব মানে ওর পাপভঙ্গিতে পুজো যেব সমুদ্রই নামটাতে যেরকম হংকং এর হংকং যারা গেছে তারপরে সমুদ্রের উপরে নামাজ করতে পারে সমুদ্রের উপরে দুটা মিনার আছে আপনারা কি সুন্দর মিনারের স্থবি দিচ্ছেন একচে সুন্দর কৃষক মিনার মধ্যে সমুদ্রের মধ্যে দুই দিক দিয়া দিয়ে তিন দিক দিয়া শুধু একদিক দিয়ে পশ্চিম দিকের বারিন্দাটা রোডের সাথে লাগতে পারে আর বাকি তিন দিকের বারিন্দাই সমুদ্রের মধ্যে তিন দিক দিয়ে। আর দুই দিক দিয়েই জাহাজ ঢুকতে পারে শিব ঢুকতে পারে ছোট ছোট স্প্রিড বোর্ড বড় বড় স্প্রিড বোর্ড ঢুকার জায়গা রাখবে স্প্রিড বোর্ডের ছাদের থেকেও মসজিদে ফাল দিতে পারে আর চব্বিশ ঘন্টা আপনি ওইখানে দেখবেন যে পুরাটা পাহাড়ের উপর থেকে পানি দিকে উঠতেছে কত দেশে শহরটা কিন্তু জিজ্ঞাসা করছি কি পানি ওঠে মিষ্টি পানি ওঠে আল্লাহর কুদরত আল্লাহ জানে ওইখানে যে বাস করবে তার পানির দরকার হবে এই সমুদ্রের পানি দিয়ে পোষাইব না তো লবণাক্ত ঠিক না এই জন্য আমরা নেদাম কায়েম দিতে ওইখানে মিষ্টি বানিয়েছি মাহল এটাকে মাহল বলে নেদাম বলে পরিবেশ বলে এই জন্য দুটা পরিবেশ আল্লাহ বানাইতে জমিনের বুকে যত মখলুক আছে মখলুক বোঝেন সৃষ্টি যত সৃষ্টি জমিনের বুকে আছে সবাইকে সুখে শান্তিতে বাস করতে হইলে সর্বপ্রথম যেই দুটা পরিবেশ লাগবে বাকিগুলা পরে ওইলেও চলবে সর্বপ্রথম যে দুটা পরিবেশ লাগবেইলেও চলবে ঠিক না হ্যাঁ বাকিগুলা অক্সিজেন নাই তার মধ্যে যদি ঢুকে দেয় তো মুজা বোঝা মার মারপেটেই ভালো আসিল ঠিক না হ্যাঁ ঠিক না আমার কথা বোঝেন এই জন্য দুটা পরিবেশ আল্লাহ নিচে বানাইছে সকলের দোয়ারে আল্লাহ পৌঁছে দিতেন কিন্তু এই দুটা সবচেয়ে জরুরি এই দুটা ছাড়া সে আইসা পাও রাখতে পারবে না পাও রাখতে পারবে না অক্সিজেন ছাড়া পাও রাখতে পারবে কি বলেন বর্তমান শিক্ষিত লোকেরা কি রাখতে পারবে অক্সিজেন না হইলে না আপনি কোন টাপ্পা দিয়ে দিব কি বলেন আপনাকে শিক্ষায় কি বলে বর্তমান শিক্ষায় আমরা তো শিক্ষিত ঠিক না আম শিক্ষা তো বর্তমান শিক্ষা কি বলে অক্সিজেন ছাড়া পা রাখতে পারবে হ্যাঁ না পারবো পারবো না এই জন্য বলে পরিবেশ নষ্ট করার সবচেয়ে বড় সব দুনিয়ার চিন্তা যে আবহাওয়ার পরিবেশকে আমরা নষ্ট করব না এরম কিছু করবো না যাতে আবহাওয়ার পরিবেশ আবহাওয়া আবহাওয়া বোঝেন হ্যাঁ এটা বাংলা শব্দ না আসলে এটা হইল পার্টি শব্দ আবহাওয়া আপ মানি পানি হাওয়া মানি বাতাস এই দুটা মিলায় একটা বানাইছে বাংলায় আবহাওয়া বুঝছেন এটা কিন্তু বাংলা শব্দ না এটা কি শব্দ না বাংলার শব্দ না গুজুর ঘোটে জিগান এটা হাওয়া হাওয়া মানি বাতাস এই পরিবেশ নষ্ট করা যাবে না বাকি সব নষ্ট করো কোনো অসুবিধা নেই কেননা এই দুইটার নামই হল জীবন ঠিক না এই দুটার নামই কি জীবন এই জন্য মেরে দোস্ত প্রত্যেক মখলুক যেটা জমিনে বাস করে তার জন্য জমিনে বাস করার জন্য সর্বপ্রথম জরুরি হইল যেটা আল্লাহ জরুরি মনে করতেন যে পানি আর অক্সিজেনের মেদাম আগে চালু করতে হবে এই জন্যই আল্লাহ বলছেন সমস্ত জিনিস আমি পানির টিকা চিন্তা করছি অমিনাল মাহিদুল্লা কেন না পানির সাথে অক্সিজেনের সম্পর্ক আছে যেখানে পানি আছে এখানে অক্সিজেন আছে যেখানে পানি নাই ওইখানে অক্সিজেন নাই এই জন্য আল্লাহ বলছে অক্সিজেন আমি পানি দিয়ে চিন্তা করছি পানি তো জিন্দা করছি করছি আবার অক্সিজেন কে দিন্দা করছি কোন জিনিস অক্সিজেনের মা হইল পানি অক্সিজেনের মা অক্সিজেন কোন প্যাটে জন্ম পানির প্যাটে অক্সিজেন জন্ম এটা প্রত্যেক মখল যেটা জমিনে বাস করে আর জন্য জরুরি এই জন্য দুই পরিবেশকে ঠিক রাখা এটা পুরো দুনিয়ার মানুষের উপরে খরচ যদি সে জমিনে বাস করতে চায় বলে তদ্রুপ মেরে দোস্ত তদ্রুপ তদরুপ তদ্রুপ তদরুপ এই দুই মাহলের ভিতরে আসার পরে যদি দুনিয়ার মানুষ সুখে আর শান্তিতে বাস করতে চায় এর চেয়েও জরুরি পানি আর অক্সিজেনের চেয়েও জরুরি মানুষের দুনিয়ায় সুখ শান্তিতে বাস করার জন্য দুইটা পরিবেশ যেরকম সারা জগতের মখলুক জমিনের মখলুক বাস করতে হইলে সর্বপ্রথম দুটা পরিবেশ লাগবে দুটা ছাড়া বাস করতে পারবে না একটা থাকলে চলবে না আরেকটা লাগবে আরেকটা থাকলে চলবে না আরেকটা লাগবে পানি থাকলে চলবে না অক্সিজেন লাগবে অক্সিজেন থাকলে চলবে না পানি লাগবে দুটা পরিবেশ যেরকম জরুরি এই দুনিয়ার ই স্থান সমগ্র ইনসান সমগ্র মানুষ যদি দুনিয়াতে সুখ আর শান্তিতে থাকতে চায় তাইলে সবচেয়ে জরুরি গুলো দুটা পরিবেশ বুঝেইতে কি পারলাম হ্যাঁ যেরকম পানি আর অক্সিজেন ছাড়া বাস করা যাবে না একটু জরুরি সুখে শান্তিতে বাস করার জন্য মিল মহাকতে বাস করার জন্য ভালোবাসার পরিবেশে বাস করার জন্য মিলের পরিবেশে বাস করার জন্য মহাব্বতের পরিবেশে বাস করার জন্য সুখের পরিবেশে বাস করার জন্য শান্তির পরিবেশে বাস করার জন্য নিরাপত্তার পরিবেশে বাস করার জন্য যা পড়তে চান সমস্ত কিছুর পরিবেশে বাস করার জন্য সবচেয়ে জরুরি হইল দুটা পরিবেশ পানি আর অক্সিজেনের পরিবেশের চেয়েও জরুরি সেই দুইটা পরিবেশ হইল ইমানি পরিবেশ আমলি পরিবেশ ইমানি পরিবেশ আমলি ইমানি পরিবেশ আর আমলি পরিবেশ ইমানি পরিবেশ আর কি আমলি পরিবেশ ইমানি পরিবেশ আর আমলি পরিবেশ। ইমানি পরিবেশের আমলি পরিবেশ যখন হবে তো খুদায় প্যাকে পাথর বাঁধবে কসম খোদার কারোটার উপরে চোখ উঠায়া দেখবে না কম পেটে পাথর বাঁধবে কিন্তু কারোটার উপরে চোখ দেখবে না আর যদি ইমানি আমলি পরিবেশ না হইলো। পাহাড় থাকবে তারপরেও বলবে আমার কাছে কিচ্ছু নাই বাকি সবগুলা আমার হইলে ভালো হইত কথম খোদা কথম কথম ইমানই আমলি পরিবেশ যখন হবে পেটে পাথর থাকবে পাথর বাদা কারোটার দিকে তাকা রেখবে না তখন গরিবের দিনের ভিতরে ওই গোলটি বাঁচতে থাকবে সে বলবো আমি নিকৃষ্ট হইতে রাজি না যা দিয়া দিব কিন্তু নিকৃষ্ট আমি হব না নিকৃষ্টের জায়গায় পা দিব না ঘরের ভিতরে বসা পাথর বান্দা বসা থাকবো কিন্তু তারপরও কারো ঘরের দুয়ারে যা পাড়া দেবে না ওই ব্যক্তি যে গরিবের দুয়ার তালাস করা যায় খটখটাইতে থাকে তখন ধনী বলবে আমি ঘরে আর ঘুমাবো কোথায় আছে কোথায় আছে কোথায় আছে তাদের চুয়ার তালাস করো আর উত্তমের খাতায় নাম লেখানোর জন্য দরজায় যায় কটকটাইতে থাকো কথম খোদার কথম কথম কথম কথম তখন এই যেই বলবে আল্লাহর রসুল বলতে আল্লাহর রসুল কি বলতে প্রতিবেশী না খায়া আর তুমি খায়া রেছ তো তুমি আমার উন্মতের অন্তর্ভুক্ত তুমি আমার উন্মতের তখন খাওয়ার আগে তালাস করবে আমার প্রতিবেশী কার ঘরে আগুনের ঘাণ আসতেছে কার ঘরে চুলা চলছে কার ঘরে চলে নাই খবর নেওয়া আগে নাইলে তো নবীর উম্মতের অন্তর্ভুক্ত হইয়া খাওয়া যাবে না যদি খাই তো নবীর উন্মতের টিকা বাইরিয়া খাইতে হইব বিদায় আগে তালাস করো ডাইনেবামের গরে চুলা চলছে না চলে নাই চলছে কি চলে নাই যখন ইমানি আমলি পরিবেশ হবে ইমানি আমলি কি হবে পরিবেশ হবে আর তখনই আল্লাহ রসুল বলছে তখনই সত্য তো হুজুর ভুল বলতেছি তখনই আল্লাহ রসুল কি বলতে তহারুল মিন খাইরুমি জমিনের পিঠ জমিনের পেটের চেয়ে উত্তম মানে মরার চেয়ে জীবিত থাকা উত্তম মানে পিঠি জান্নাত মল্লে কই যাইব জাননাতে এখন পিটি জান্নাত কেননা জাননাতে গেলে তো আমল করার সুযোগ নেই আছে নাকি আমলের মূল্যায়ন আছে না কোন মূল্যায়ন নেই ঠিক না আমরা শুনছি অমুক কিতাবে পাওয়া যায় অমুক বুজুর জান্নাতের ভিতরে কবরের ভিতরে নামাজ করতে দেখছে কবরের ভিতরে কোরআন করতেছে আরে ডেলি একশোবার খতম করো না এক ফোটা স্বভাব পাবে কি না। কি কোনো পাবে একটা সভাব পাবে হম আর এখন এক সরব করলে কমসে কম বেশ নাকি তো বিদায় জমিনের পিক প্যাটের চেয়ে উত্তম তো আবার আমি পিছিয়ে যেতেছি মেরে দস্ত। লম্বা করবো না এটার উপরই হিম্মত করতেন ওই পদ্মু সাহাবির মতো গ্রাম্যানতে বেরিয়েছে উঠ নিয়ে আসছে উঠ নিয়ে আসতে আসতে নদী নায় ঢুকছে বসা বাবে বঙ্গিতে বুঝা বা একজনকে জিজ্ঞাসা করছে এক রাতে হাতে জিজ্ঞাসা করছে মান মিনকু মোহাম্মদ কে গ্রাম্য মানুষ তো গ্রাম্য স্টাইলে জিগেছে গ্রাম্য গ্রামের মানুষ গ্রাম্য প্রেত কথা বলবে কি বলেন হ্যাঁ আমাকে যদি বলেন নদিয়া শান্তিপুরের কথা বলতে তাহলে তো আমি বলতে পারবো না পারবো নাকি হ্যাঁ এই জন্য জিঞ্জির আলাদা মাঝে মাঝে কাকরে কাগুজারি শোনায় মঙ্গলবারে মঙ্গলবারে কারগুজারি শোনায় না জিঞ্জিরার দু একজন এরকম বোঝা যায় যে মার্শাল্লাহ কথা এরকম কয় মানে পুরাই বোঝা যায় যে একবারে সিল লাগানো আর কি সিল লাগানো ঠিক না সিল লাগানো পাবলিক যেরকম কয় বড় বড় একবারে পুরা চাপ লাগানো কোনখান থেকে আসে না ইম্পোর্ট এক্সপোর্ট আইটেম না গ্রামের ভিতরে বুজার কোন নতুন ব্যক্তি চীনা বাহির করতে পারতো না কেতির কেমির কেতির রাগ না কিন্তু আমি কাউকে কথা বল না খাদিতে যেটা আছে ওটাই বলতেছি কি বলেন এর তুমি তো আছে তো মেরে দু মেরে ভাইও দেখা দিতে আয়া হুজর ইসলাম যেই বালিশের ভিতরে ডালান দেওয়া ছিল তা কি ভিতরে উঠ বাঁধছে এবার বলছেন কিরম গ্রামী আবার বইও নাই খাড়ায় খাড়ায় কেছে আপনার লোক গেছিল আমেছে জায়াম করে কয়েকটা কথা কইতে কমু আল্লাহ রসুল বলে বলো তো বলছে আমাদেরকে ইমানের কথা বলতে আল্লাহর উপরে ইমান আনতে আপনাকে নবীলার স্বীকার করতে সত্য তো তল্লা রসুল সত্যই জান দ্বিতীয়টা হল বলছে পাঁচ রক্ত নামাজ পড়তে সত্য তো তল্লা রসুল বলে সত্য কিন্তু তুমি নফল করতে পারো তৃতীয় বলছে রমজান আসলে রোজা রাখতে সত্য তো তল্লা রসুল বলে সত্য কিন্তু তুমি নফল রোজা রাখলে রাখতে পারো চতুর্থ বলতে জাকাত দিতে বলতে জাকাত সত্য তো তল্লা রসুল বলতে সত্য কিন্তু তুমি দান খয়রাত করলে করতে পারো পঞ্চম বলে বলতে হজ করতে হজ সত্য তো তল্লা রসুল বলতে হজ সত্য ই তুমি উঠে জয়বা সত্যাই তো হয়ে গেছে পাঁচটা যাইতেছে আর কইতেছে ওনার ভাবভঙ্গি এরকমই ছিল যে যেটি ফরজ এডি মানতে পারলেই তো যথেষ্ট যেটি সেটি মানতে পারলেই তো যথেষ্ট আরেকটু ভঙ্গি আছে যেগুলা জরুরি ওগুলা করারই তো সময় নাই বাকি বর্ণনা করতে করছে লা আসিফ এই শব্দ দিয়া বোঝা যায় যেটা বলতেন এইটা করার সময় আছে একচেয়ে বেশি সময় আমার কাছে নাই নকল কোন সময় করমু। নকলের লিগে তো সময়ের দরকার ঠিক না এটা সময় আমার কাছে নাই ফর যেটা ওইটার থেকে নিচে যাওয়ার কোনো একচে তো কোনো সুযোগ নাই যদি থাকতো তাহলে এইটারও কিছু কাটচাট করতাম বুঝতে না করার সময় আমার কাছে নাই না করলেই নয় যে পাঁচটাই করমু করার সময় নাই সিদা শুরু করছে আল্লাহ দেখা ইকলাম বলতেছে রসুল আল্লাহ জমিনে জান্নাতি লোক দেখতে পারলে তো কপালি ফাটল তো আল্লাহর রসুল বলে এই যেটা দেখো এই যে জান্নাতি লোক যেটা মানি মেরে দোস্ত লম্বা সত্ত না অল্প কথা বোঝা আর অল্প কথার উপরে উঠা এটি হল আসল মাক্তার আসল উদ্দেশ্য এটাই এজন্য আমি আবার পিছনে যেতেছি যেরকম দুনিয়া সমস্ত প্রাণীকে বাস করার জন্য জমিনে টিকা থাকার জন্য শ্বাস বিনা দ্বিদায় নিতেছে পানি বিনা দ্বিদায় পান করতেছে ব্যবহার করতেছে এটা ছাড়া কোন মখলুক জমিনে পা ক্ষমতা রাখে না এই জন্য আল্লাহ এই নিজকে চালু করতে। জমিনে আসার পরে কেউ যদি সুখ আর শান্তিতে বাস করতে চায় সুখে শান্তিতে থাকতে চায় নিরাপত্তার সাথে থাকতে চায় ইজ্জতের সাথে থাকতে চায় তো আরামের সাথে থাকতে চায় তো পুরা ইনসানিয়তের জন্য আল্লাহ দুটা মাহলকে নির্ধারিত করতে একটা হইতে ইমানি মাহল আর হইতে হয়েছে আমলি মাহল কি মাহল ইমানি মাহল ইমানি পরিবেশ একটা হলো ইমানি পরিবেশ আর আমলি পরিবেশ ইমানি আর আমুলি পরিবেশ যখন হবে তো প্যাকেট পাথর থাকবে তারপরেও পাশের অট্টালিকার দিকে পাশের পাহাড়ের দিকেও তাকায়া দেখবে না যদি কেউ দেখাইও দেয় যে পাশেই তো পাহাড় আছে তো মুখ দিয়া বলবে না লিখা ফাজুল্লাহ ইউ এটা তো আল্লাহর ফজল যাকে খুশি তাকে দেয় আমার তো ওই দিকে তাকানের হুকুম নাই এই আয়াত উঠান হাদিসের কিতাবে এই কোথায় লেখা আছে এই কোথায় লেখা আছে দেখাইছে ওই সময় নেওয়া যে ওই যে পাহাড় আছে আর দ্বিতীয় প্রথম দ্বিতীয় আমি যেটার ভিতরে আছি এটার যদি বিনিময় আল্লাহ না দিতেন তাইলে আমি ওইখানে যে থাবা মারতাম এটার তো মিটার চালু আছে মিটার চালু চালু আছে কেননা হাদিসের ভিতরে আছে হাদিফ আলা কাউল হাফিদ ওনার এই হাদিসের কিতাবের ভিতরে আছে। কেমতের দিন আউ্লা যাদের সামনে সবচেয়ে বেশি নমনীয় হবেন ওটা হইল দুনিয়াতে যারা সবচেয়ে বেশি মসিবতের ভিতরে ওইরাও ইমান আমলি মহলকে ধরা রাখতে ওইটার ভিতরে নিজেকে ঢুকায় রাখবে আরে বুঝছেন কিন্তু কি বলছেন কি বলছেন কি বলছেন দুনিয়ার সমস্ত কষ্টের ভিতরে ওরা তাইতেও সমস্ত কষ্টের ভিতরে দুনিয়ার সমস্ত কষ্টের ভিতরে দুনিয়ার পয়লা থাইটাও কি করছে দুই মাহল ফেরা রাখছে সব ধরনের কষ্ট খিদার কষ্ট কাপড়ের কষ্ট জুতার কষ্ট ঘরবাড়ির কষ্ট দিদি বালবচ্চার কষ্ট সমস্ত কষ্টের ভিতরে পয়রাও ইমান আমলের মাহলকে ফেরাচ্ছে ধরা রাখছে এদের সামনে কেমতের দিন আল্লাহ সবচেয়ে বেশি কি হবে নমনীয় নমনীয় বোঝেন বোঝেন হ্যাঁ আর দিতে বলে ইয়া হাস এটার তর্জমা নমনীয়তা ছাড়া আমি আর কিছু পাইতেছি না হুজুরা হাসতেছে কিন্তু এটার তর্জমা বাংলায় করতে গেলে এটা অন্যরকম তর্জমা দেওয়া যাবে এতে রান আরবিতে বলে এতে করা এতেদারের তর্জমা আমি এতটুকুই বুঝছি যে আল্লাহ সবচেয়ে বেশি এদের সামনে নমনীয়তা ভাব প্রকাশ করবে আল্লাহ এদের সামনে নরম হয়ে যাব এইটাই আমি করতে পারি তর্জমা এইটার পারফেক্ট তর্জমা আমার বুদ্ধি আসবে না করতে পারবো না আমি করতে পারবো না কেনটা ওলাসনে হয় না যদিও হাতিতে শব্দ এটা তোমার সে জানে যে আমার এই অবস্থার ভিতরে আমার তো কি হইতেছে আমি মস্তবা পাইতেছি আমি যদি লাভবান না হইতাম মস্তবা না পাইতাম তাই আমি পাহাড়ের দিকে তাকাইতাম আমি তো পাহাড়ের দিকে তাকাইতে পারবো না কেননা আমি কি পাইতেছি মস্তবা পাইতেছি এই জন্য মেরে রস্ত যেরকম দুনিয়ার প্রত্যেক মানুষের উপরে প্রত্যেক দেশের উপরে প্রত্যেক এলাকার উপরে প্রত্যেক জায়গার উপরে প্রত্যেক ব্যক্তির উপরে যেরকম দুইটা মাহল টিকা রাখা ফর এই দুই মাহলের উপরে যেইখানে কেউ হাত ঢালে তো যেরকম তুফান শুরু হয়ে যায় তুফান তুফান তুফান কি হয়ে যায় হ্যাঁ আন্দোলন শুরু হয়ে যায় আন্দোলন কি বলেন আবহাওয়া পরিবেশের উপরে হাত দেয় যদি সোনার খনি দিয়েও হয় তারপর কি হয় আন্দোলন শুরু হয়ে যায় কেন আমাদের এখানে আবহাওয়ার পরিবেশ নষ্ট হয়ে যাবে যদিও তোমার সোনার কারখানা ছাড়াও এখান থেকে ঠিক না বুঝাইতে পারলাম হ্যাঁ বুঝাইতে পারলাম যেরকম প্রত্যেক দেশের প্রত্যেক এলাকার প্রত্যেক ব্যক্তির জন্য এই দুই পরিবেশকে টিকা রাখা জরুরি এর চেয়ে বড় ফরজ একচে বড় ফরজ আর চেয়ে বড় ফরজ আর চেয়েও বড় ফরজ প্রত্যেক ব্যক্তির জন্য ইমানই আমলি মাহল তৈরি করা যদি সে সুখে শান্তিতে বাস করতে চায় কেননা পানি আর আবহাওয়ার মহল সেটা আল্লাহ আল্লাহ কুজর দ্বারা তৈরি করে দিতেন আর কিমানই আমলি পরিবেশ আল্লাহ তৈরি করতে পারতেন এই জন্য কোরআনের দুইটা আয়াত আছে জামিয়া। আল্লাহ যদি চায় তো তোমাদের সবাইকে হেদায়োটা মোটা আবার আল্লাহ বলতে আল্লাহ যদি চায় তো সমস্ত মত বা মতভেদ রাত রাত দূর করে তোমাদেরকে এক করে দিতে পারে দুই আয়াস দুটা জিনিসকে বুঝাইতেছে বুঝানোর জন্য একটা জিনিস বুঝেই বাপনা করে কন্ত চেহারার শরীরের প্রত্যেক অঙ্গের রূপরেখা একরকম হ্যাঁ একরকম কিরকম ভিন্ন ভিন্ন না আর আমার বাংলা বুঝেন হ্যাঁ না ঝিঞ্জিরার বাংলা শুরু করব হ্যাঁ শরীরের প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ রূপরেখা এক ভিন্ন ভিন্ন ঠিক না সত্য তো আচ্ছা সবাই কর্ম কি এক কর্ম এক না ঠিক না কর্ম কর্ম সাথে কানের মিল নাই কানের সাথে নাকের মিল নাই নাকের সাথে মুখের মিল নাই মুখের সাথে হাতের মিল নাই হাতের সাথে পায়ের মিল নাই ঠিক না এই অল্প কয়েকটা দেখাইলাম বাকি দিয়েও দেখানো যাবে ঠিক না কর্ম এক না ভিন্ন ভিন্ন চোখের কাজ দেখা কানের কাজ মুখের কাজ হাতের কাজ পায়ের কাজ চলা এই জন্য ছোটবেলা পড়ছিলাম আর কি বাগানে একটা শব্দ হইল শুনলো দুজনে ওই দুজনে গেল না গেল অন্য দুইজনে ওই দুজনে দেখলো না দেখলো অন্য দুজনে ওই দুজনে নিল না নিল অন্য খাইল না খাইল অন্য একজনে কত বড় জুলুম হ্যাঁ কত বড় জুলুন বাগানে আম পড়ছে দুই কানে শুনতে দুই পায়ে গেছে দুই চোখে দেখছে দুই হাত দিয়া নিচ্ছে এক মুখে সাইজ করছে এক মুখে দিতে ঠিক না এই জন্য একটা শব্দ হইছে বাস্তব কিন্তু শুনছে দুজনে ওই দুজনের যাওয়ার ক্ষমতা নাই যেতে অন্য দুইজনে ওই দুজন গেছে বসে কিন্তু দেখার ক্ষমতা নাই দেখতে অন্য দুইজনে ওই দুজনের ধরার ক্ষমতা নাই ধরতে অন্য দুইজনে ওই দুজনের খাওয়ার ক্ষমতা নাই খাইতে ফাইট করছে অন্য একজনে ঠিক না পুরো অঙ্গ গুলা প্রত্যেকটা রূপরেখা ভিন্ন কর্ম ভিন্ন সব জুড়ে আছে কার সাথে হ্যাঁ শরীরের সাথে ঠিক না হ্যাঁ আবার পুরো শরীরটা জুড়ে আছে কার সাথে পুরা শরীরটা কারুপরে ভর ফের আছে কারের উপরে কার উপরে আরে রুহের উপরে রুহের উপরে পুরা শরীরটা বর করে আছে কার উপরে কারণে পুরা শরীরটা হাটটা চক্ষুটা বড় মুক্ত এরকম খুলা বলতে পারতেছে কারণে পুরা শরীরটা ডিপেন্ডেড কার উপরে রুহের উপরে ঠিক না রু আছে তো অঙ্গের ভিতরে সচ্ছলতা আছে ঠিক না প্রত্যেক অঙ্গর ভিতরে পাওয়ার আছে ঠিক না এই জন্যই আল্লাহ রসুল বলছে মুসলিম কাজ একা দিন মুসলিম যদিও চেহারা ভিন্ন যদিও বর্ণ ভিন্ন যদিও ভাষা ভিন্ন যদিও এলাকা ভিন্ন যদিও সোসাইটি ভিন্ন যদিও শিক্ষা ভিন্ন যদিও পেশা ভিন্ন যদিও রং ভিন্ন যদিও মা ভিন্ন যদিও বাপ ভিন্ন যদিও পুত্র ভিন্ন সব ভিন্ন ভিন্ন সবার কর্ম ভিন্ন তারপরও এক শরীরের মত এক শরীরে সবগুলা গাতা আর পুরো শরীরটা শক্তি সঞ্চার করতেছে রুহের কারণে ওটা হইল দিন ইমানি আমলি পরিবেশ ইমানি আমলি পরিবেশ আর দিন রকম রুহের কারণে পুরা শরীর শক্তি পাইতেছে রু গাছ ঘুরা দেন তারপরে হ্যাঁ হ্যাঁ চিনেন দু একজন কুস্তিকির চিনেন দু একজন কুস্তি যে চিনেন হ্যাঁ জব্বরের বলির শক্তি জব্বরের ভিতরে না জব্বরের বলিশ শক্তি জব্বরের রুহের ভিতরে ঠিক না বুঝাইতে কি পারলাম মেরে দোস্তের কুদরতের মাধ্যমে আমলি পরিবেশ তৈরি করার জিম্মা আল্লাহ প্রত্যেক ব্যক্তির উপরে লাগা দিতে যার কারণেই বলতে পেয়ে আমলি পরিবেশ ছাড়া তুমি দুনিয়াতে শুকে থাকতে পারবে ওরা। আর আমার পানানো মেহমান খানায় চাইতে পারবে ও আর তুমি তোমাকে আমার বদল আর আঘাত টিকা বাঁচাইতে পারবে ও না এই জন্য কু কু কু কুচা তুমি তোমাকে বাঁচাও তুমি তোমাকে বাঁচাও এই জন্য মানুষের উপরে আই সুখ আর শান্তিতে থাকার জন্য দুনিয়াতে সুখের শান্তিতে থাকার জন্য জান্নাত পাওয়ার জন্য আল্লাহকে রাজি করার জন্য আল্লাহ রেহমান খানায় যাওয়ার জন্য আখেরাতের সমস্ত রাস্তাকে সুগম করার জন্য প্রত্যেক ব্যক্তির উপরে পর্যায়ে আইন নিজেকে জাহান নামের আগুন থেকে বাঁচানো আর জাহান নামের আগুন থেকে বাঁচতে পারবে যখন সে ইমামি পরিবেশের ভিতরে থাকবে আমলি পরিবেশের ভিতরে থাকবে কিন্তু ইমানই আমলি পরিবেশ তাকে জাহান নামের কাছে তো কাছে জাহান কামের ঘেরানোর কাছে না এই আল্লাহ রসুল করতে একটা জমানা আসবে শোনো শোনো জান্নাতের সুগ্রাম কিন্তু পাঁচ শত মাইল দূরের থেকে পাঁচ শত দূরের থেকেও পাওয়া যায় কত পাঁচশত বৎসরের দূরের রাস্তার থেকেও জান্নাতের গ্রান কি কয় পাওয়া যায় পাওয়া যায় পাওয়া যাবে কি কোন গ্রাম সঙ্গেই তো যায় ঠিক না ফুলের যদি গ্রান না থাকতো তো কজন ফুল ছিটতে যেত আর কাটার কোচা ঠিক না যদি গ্রান না থাকতো হ্যাঁ ফুলের যদি গ্রান না থাকতো তো কয়েকজন ফুলের কাছে যাইতো আর চাইয়া চিনের থাপড় সোজা কথা ঠিক না হ্যাঁ কি কোনো গ্রান শুনে আগে বাড়ে যার না তোর গ্রান আছে তা আল্লাহ রসুল এক প্রমাণ আসবে তোমরা দেখবা তোমরা দেখবা কি হবে আল্লাহ আরিয়া কািয়া মিরাজ রুসা কাহান্তি মাতিল বক এক সময় আসবে তোমরা দেখবে উলঙ্গ আরিয়া কাফিয়া। কাপড় পরা থাকবে তারপরে উলঙ্গ মা মুমিরাত, মুমিরাজ নিজ অন্যের দিকে আকৃষ্ট হবে অন্য কেউ নিচের অঙ্গি গঙ্গি দিয়ে আকৃষ্ট করতে চাবে অঙ্গি ভঙ্গি দিয়া হ্যাঁ মাথার চুলগুলা উটের পিঠের মতো উঁচা উঁচা পাবে উঁচা উঁচা পাবে কি হবে এদের খবর কি হচ্ছে এরা জান্নাতের ঘ্রাণও পাবে না যদিও নাকি জান্নাতের ঘ্রাণ পাঁচ শত বৎসর জুড়ের পাওয়া যায় যখন তোমরা এদেরকে দেখবে আল্লাহ করতে পারতেন এই জন্য আল্লাহ বৈরা দিতেন আমি তোমাদেরকে হেদায়ত দেওয়ার চুটকির ব্যাপার চুটকি চুটকি বোঝেন হ্যাঁ এটা রেকর্ড চুটকি চুটকি এটা আল্লাহ বলে আমি তোমাদের সবাইকে হাজার দিতে পারি চুটকিতে আর যতই দূরত্ব তোমাদের ভিতরে হোক না কেন আজকে সবাই এককেরা দিতে পারি চুটকিতে কোরা দিতে পারি ওরা দিতে পারি এক করে দিতে পারি তোমাদেরকে এক করে দিতে পারি এক করে এজন্য জন্য হিন্দার থেকে একটা রেওয়ায়ত আছে হিন্দার দিকে হিন্দা চিনেন তো হিন্দার হুজসামের উপরে রাগ কতটুকু ছিল এটা হিন্দা এক জায়গায় জহের করছে যে ওনার উপরে রাগ আমার এতটুকু ছিল যে আমি ভাবছি যে উনার কলি যা চাপাবো কিন্তু পরক্ষ করে ভাবছি এটা সম্ভব না আমাকে দ্বিতীয় একটা রাস্তা তালাশ করতে হবে সেটা কি উনি সবচেয়ে বেশি ভালোবাসে কাকে আর শ্রদ্ধা করে কাকে এটা আমাকে তালাশ করতে হবে তো বুঝে থাকতাম সবচেয়ে বেশি ভালোবাসতেন চাচা হামদাকে সবচেয়ে বেশি সবচেয়ে বেশি সবচেয়ে বেশি এই জন্য আল্লাহ নবীর সামনা যে কাউকে আল্লাহর নবী এই কথা বলবে গাইয়ে বাননি অছাত আমার চেহারা তো সামনে কখনো আনবি না এই কথা বলা বলার নবিস রান্না কিন্তু রহমতুল্লিল আলামিনের খেলাফ যদি কেউ এটা বুঝতে চায় তাইলে যদি কেউ এটা চিন্তা করে তাইলে ট্রেনে আসবে যে রহমতুল্লিল আলামিনের খেলাফ হল আমার সামনে কখনো তোর চেহারা আনবি না অক্সিকে বলতে গাইয়ে বাননি অছাত চেহারা ঘুরে সরারি বলতে ইয়ারসুল্লাহ কেন তা কখন বলতে অক্সি যখন মুসলমান হইতে চলে আসছে সমস্ত বাধা করা। সামনে বসে গেছে কলেমা পয়লা ফেলছে এখন তো আর মারা যাবে না সাহবা গেলাম জিজ্ঞাসা করছে ইয়ারসুল্লাহ একটু চোখ টিপি দিয়ে আসেন শাসকুরা দি তো বলতে নবীর সামনা নবী কাউকে চোখ টিপি দিবে আগেই যদি করতাম তো পয়লা ফেলতে পারত এখন আর সম্ভব না তো বলতে অক্সি আমার চাকাকে কেমনে কটল করছ তো অক্সি বলতেছে এটা চির যে জাগন্ত অবস্থা তো দূরের কথা আমি হামজাকে কখনো ঘুমন্ত অবস্থায় মারার মতো ক্ষমতা আমার ছিল না জাগন্ত তো দূরের কথা ঘুমন্ত অবস্থায় মারার কি না ক্ষমতা আমার কাছে ছিল না জাগন্ত তো দূরের কোথাও আমি জাগন্ত অবস্থায় আমদাকে কেমনে মারবো হামদা তো হামদাই ঘুমন্ত অবস্থায় আমি একে মারার ক্ষমতা আমার ছিল না টুক হিম্মত আমার ভিতরে ছিল না কিন্তু আমি হিন্দার গোলাম ছিলাম হিন্দা আমাকে বলতে আমার মনে তো চায় এইটা করতে কিন্তু এটা তো সম্ভব হবে না রে অক্ষী কিন্তু আমি বুঝানিছি সবচেয়ে বেশি যেই ব্যক্তিকে মহাবত করে তার পরিবারের সেটা হলো হামজা এই জন্য আমি আমার নিজ পাল্টেলছি যে আমি চাই হামজার কলি চাচা বাইতে ওই জিপকে বিচারের জন্য বলতে লম্বা কাহিনী তুই আকাশ হতে পারত তবু সাম জিজ্ঞেস করতে তুই কেমনে আমার চাচা আমার চাচা আপাত উল্লাহ একে তুই কিভাবে হত্যা করলি কিভাবে শহীদ করলি পুরো বর্ণনা বলতে চায় হুদিশের সঙ্গে চোখ দিয়া পানি করতে চাই পড়তে পড়তে পড়তে পুরা গাড়ি ভিজা গেছে পচা গেছে কাহিনী খিদতে খিদতে যে আমি কিভাবে কিভাবে আমি বাহির কিভাবে আমি কিভাবে আমি এক সময় রসুল পারে পুকের ভিতরে তৈরি বলতে আসছি গাই ও গাই আগুন আছি তুই আমার খালো और আমার সামনে পুরো দিন না চোখে তুই আমার সামনে আসবি तो আমার চাচর কথা চিন্তা হয়ে যাবে স্মরণ যাবে সব সইতে পারি কিন্তু চতর দুঃখ আমি পারি না চরকে আমার সহজায় মেরে দুঃস্থ জানি করছ থেকে আমি চলে লাগলাম পক্ষির কিচ্ছা কেন আসলাম বলে মেরে রুস্ত মেরে ভাইও মেরে আসিছ মেরে ভাইও মেরে আসিছ মেরে আল্লাহ এক দিতে পারতেন এক যে তোমাদেরকে আমি এক দিতে কিন্তু আল্লাহ দুই জিনিসের দায়িত্ব নিজের উপরে আর দুই জিনিসের দায়িত্ব আমাদের উপরে ছেড়া দিতেন যে না না ইমানই আঙুল পরিবেশ ছাড়া তুমি বাস করতে পারবা পানি আর হাওয়ার পরিবেশের ভিতরে কিন্তু জীবনের যে মজা এই মজা তুমি কোনদিন পাবে না জীবনের যে একটা মজা জীবিত থাকার যে একটা মজা গরবারির যে একটা মজা সামাজিক যে একটা মজা রাষ্ট্রীয় যে একটা মজা পরিবেশের যে একটা মজা এলাকার যে একটা মজা আত্মীয় স্বজনের যে একটা মজা যত ধরনের তোমরা মজা চাও এই মজা গুলা কখনো তোমরা পাবে না যতক্ষণ পর্যন্ত দুই পরিবেশ তোমরা তৈরি না করবে একটা হলো ইমানি পরিবেশ আর একটা হলো আমলিক পরিবেশ এটা আমি আমার হাতে নিলাম না কে তোমাদের হাতের উপরে ব্যক্ত করলাম এই জন্যই আমি নবীদেরকে পাঠাইছি নবীর আইসা মানুষের ভিতরে এই দুই পরিবেশকে বানানোর জন্য জাম চুল মেহান্ন করতেন জামকে বাকি লাগায় মেহান্ন করতেন দুই টুকরা হইতে হইতে তো দুই টুকরা হয়ে গেছেন মাসের পেটে চাইতে হয়েছে তো মাসের পেটে চলে গেছেন জব হইতে হইতে তো সব হয়ে গেছেন সত্তর সত্তর নবীকে বনিস রাইল সব হয়ে দিতে বাধ্য হইতে যে আমাকে সেই কষ্ট দেওয়া হইতে এই দুই পরিবেশকে অজুধে আনার জন্য সমগ্র নবীদের কষ্ট যদি দিকে রাখা হয় আর আমার কষ্ট যদি একদিকে রাখা হয় তো আমার কষ্টের পাল্লা পারি হবে শুধু কষ্ট না আমাকে সেই ভয়ের ভিতরে রাখা হচ্ছে ভয়ে মানসিক চর্চা ভয় দ্বারা কি হয় দু জায়গায় টর্চার হয় কয় জায়গায় ডিলেয়ার ভয় দ্বারা কয় জায়গায় টর্চার হয় ডিলেয়ার ব্রেনের আমাকে যেই ভয় দেখানো হয়েছে এই ভয় সোয়া নবীদের ভয়ের সামনে আমার ভয়ের সামনে শোয়ালক্ষ নবীদের ভয় দেখানো কোনো ভয় দেখানো না এতটুকু ভয় আমাকে দেখানো হইতে। কেন ওই এক পরিবেশকে বানাইতে হবে দুই পরিবেশ আল্লাহর জিম্মায় আল্লাহ বানায় দিতেন কিন্তু আর দুইটা পরিবেশ প্রত্যেক ব্যক্তির জিম্মায় ইমানি আমলি পরিবেশ এই দুই পরিবেশের দ্বারাই মেরে দোস্তেরে দোস্ত আমি পারতে পারবো আল্লাহর গতকা আল্লাহর আসাবার কহর ফেকা আল্লাহের ঠিকা আর দুই পরিবেশ দ্বারাই আমি পাব জান্নাতের ছোয়া পাবো আল্লাহর সান্নিধ্য পব আল্লাহর লেতা এই জন্যই সাহাবায় গেলাম এই কথাকে বুঝছিলেন এই জন্য যেরকম আল্লাহর রসুল সব কিছু দায়ের লাগাই থেকে জীবন থেকে বাহির হয়ে গেছে আজকের থেকে আর সুখ শান্তি নাকি সুখ শান্তি নাই তুমি ভাইবোনা খাদিজা দিন তোমার পাশে পয়সা থাকব ওই দিন শেষ তুমি ভাইবোনা সারা তোমার পাশে শুয়া থাকবো ওই দিনও খাদিজার শেষ সুখের শান্তির দিন শেষ এটা কুমদিন আসছে বলে ওই দিন চলে আসছে যেখানে ভয় আর কি ভয়ার কষ্ট ভয়ার কষ্ট ভয়ার কষ্ট লেব শেষ বিছনা খাতা শেষ বিছনা শেষ দুই জিনিস চলে আসছে আর কষ্ট বল আর কষ্ট কতদিন কতদিন কতদিন কতদিন কতদিন তো মৃত্যুর মুহূর্তে কি বলতেছে যখন ফাটে মারো দিয়ে তালা না চিৎকার জিয়া বলতেছে ল করব আমার আব্বর কষ্ট তো চিৎকার জিয়া কি বলতেছে লি কিিয়াও আজকের পরে আর কষ্ট নাই শেষ আজকের পরে আর কষ্টও নাই বয়ও নাই কষ্টও নাই বয়ও নাই শেষ সীমানায় চলে এই জিম্মারি প্রত্যেক ব্যক্তির উপরে ফলন ইমানই আমলি পরিবেশ তৈরি করা যেইখানে ইমানই আমলি পরিবেশ তৈরি হবে ওইখানে আবারও দৌড়াইতেছি পাত থাকবে না পাথর থাকবে কিন্তু তারপরও কারো দিকে চোখ না কারো দিকে চোক। উঠবে না কোন পাহাড় চোখে দেখবে না কারোবার গ্রাণ নাকে লাগবে না কারোবারের গ্রাণ নাকে লাগবে না কারোটার খেয়াল কারোটার খেয়াল ধ্যান ছাড়ো না আসবে না এর জন্যই তো বলছে সুরাল হরাম আরাম আরে সফ বুঝেন হ্যাঁ বুঝেন বোঝেন বুঝেন কি কয় সুরাল আরাম তিকে কয় সুরাল আর এসব মানে আমি সুয়াল করা আর সুয়ালের বাহানা করা দুোটা কি হারাম দুটা বঙ্গির বাহানা করা কি সুয়ালও হারাম সুয়ালের বঙ্গি করা হারাম বঙ্গি কখন হয় যখন দিলে যায় টাট খায় বাড়ি লাগে দিলে যায় বিলে যায়া কি করে বাড়ি লাগে দিলে বাড়ি লাগে আরে বাড়ি বোঝেন গ্রান নাকে দিয়া ঢুকতে দিলে যায় বাড়ি খাইতে এখন গুর গুর করতেছে আর মনে করতেছে যদি একটু কইত তেলে বয়া যেতাম যদি একটু কইত বয়া যেতাম তো ইমানি আমলি মহল যখন পয়দা হবে সুয়াল তো দূরের কথা গেরানো নাকে টাচ খাবে না গেরানো নাকে লাগবে না দিলে বাড়ি খাবে না দিলের ভিতরে সুয়ালের বা শুকা সুয়ালের আকাঙ্ক্ষাও আসবে না কথম কতম। দেখা দাও শাহাবাদের ভিতর থেকে একজন বাড়ি খেয়েছে তাদের তাদের ইন্দ্রের দিলে বাড়ি খাইছে মুস্তাহিদিনের দিলে বাড়ি খেয়েছে না না মাসের পর মাস বছরের পরে বৎসর রুটি হাতে নিয়ে বলছে এতদিন পরে রুটি চোখে দেখলাম এতদিন পরে রুটি চোখে দেখলাম ময়দা রুটি হাতে নিয়া খাবে তো দূরের কথা কানতেছে কানতে কানতে বুক ভেজা গেছে কাল ভিচ্ছে বুক বিচ্ছে খাদেন বলতেছে খান না কেন খায়া নেন তারপরে কাঁদেন পেট বোড়া কাঁদেন আগে পেট বরেন তারপরে মন বোড়া কাঁদেন অসুবিধা কি আছে বলে আল্লার রসুল কোনদিন ময়দা রুটি ছুয়া দেখে না কোনদিন চোখে রেখে নেয় আমি কি খুনা ময়দার রুটি খাইতে পারি কে বলতে কে বলতে আরে আয় সারা দিয়ে লাউ চালায় না কে বলতে আম্মাজ বলতেছে আম্বা জান তো কি রুটি খাইছে বলে আমরা ভাঙতেও পারতাম না ভাঙতেও পারতাম না ভালো মতে আটা বানাইতেও পারতাম না মোটা মোটা চাকরির ভিতরে থেকে যেত ওইটাই কোন রকম আরে টাকা একটা পিঠাকায় জানেন এটা কি পিঠা পুরান আছে পুরান টাকায় চিনেন হ্যাঁ চাপটি চিনেন চাপটি চিনেন চিনেন চিনেন পুরান ডাকালারা চিনেন হ্যাঁ বলে এত মোটা ছিল এরকম মোটা মোটা রুটি আর অধিকাংশের সময় আটার মাত্রা কম থাকত বুসির মাত্রা বেশি থাকত ওই রুটি খেতে ওই রুটি খেয়েছে এই জন্য আপনাদেরকে আমি আমলি মাহল মেরে দোস্ত মেরে দোস্ত মেরে দোস্ত দুই মহল আল্লাহ পয়দা করে দিতেন কুদরত দ্বারা আর দুই মহল পয়দা করা প্রত্যেক ব্যক্তির উপরে খরচ করা দিতেন এই জন্য ইমান যেরকম দামি আমল যেরকম দামি প্রথম খোদার এর দামি ওই তুই মহলকে পয়দা করার মেহান যেরকম দামি আমল যেরকম দামি এরকম এবং একচেয়ে বেশি দামি কি এই জন্যই এই তুই মেহান্নকে অস্তিত্বে আনার জন্য নির্বাচিত ব্যক্তিগুলা নির্বাচিত ব্যক্তিগুলা নির্বাচিত ব্যক্তিগুলা এই দুই পরিবেশকে অতীতে আনার জন্য খোদা প্রদত্ত বিধানের উপরে খোদা প্রদত্ত নিয়মের উপরে পদ্ধতির মাঝে রাত এক করা মেহান্ন করা যাইতেছে গালি তো সই থাপ্পর তো সই হা গালি তো সই থাপ্পর সই ফুতো সই কাটা সই উজুরি সই গলায় সন্ধা সই দুই টুকরা সই পাথর মারতে মারতে তার নিচে ঠগা দেওয়া তো সই প্রত্যেক জিনিসকে সইতেছে প্রত্যেক জিনিসকে সইতেছে আর শা যেতেছে আর মেহান্নতে কোন কৃপণতা নাই কোন কমি নাই রথ দিনকে এক করা মেহান্ন করতে করতে করতে এরকম ইতিহাস ঘটছে যে আল্লাহ বলতে বাধ্য হান্ন করছে দাও তো কৌমি লাইল না রাত্র দিন আমি বাজি লাগাইছি কতদিন বাজি লাগাইত আলফা থানা ইল্লাহ সাড়ে নয় বছর আমি এই তস্তিমের উপরে বাজি লাগাইছি পাথর সই চেহারা গাইকা রাখছে কানের ভিতরে আঙ্গুল দিতে সই তারপর আমি কি বই লাগেছি তুই পানির মহল চাষ তোর কথা মতো পানি আসবে আর যাবে বৃষ্টি তোর কথা মতো আসবে আর যাবে তুই চাইলে বৃষ্টি হবে তুই চাবি না বৃষ্টি হবে না কথা মতো শস্য খাদ্য দিবে শস্যপুর কথা মতো জমিন শস্য দিবে তুই চাবি যতটি চাবি কতটি দিবে এক কাছে একশো মন চাবি একশো মনই দিবে এক গাছে একমন চাবি একমনই দিবে তুই দশ মইনা কদু চাবি তো দশ মইনা কদু জমিন তোর সামনে ঢেলা দিবে ল ইউরসিলিস এই কুম্ভরা তারপরে আর কি আল্লাহ কি বলছে ভয়ুম দিত করে দিখেন মদ ক্যারে কয় মদ মদমনি মানি কানা মগ মানি টানা টানা লম্বা করা ঠিক না তিনাল্লিশ মত মানি আল্লাহ বলে আমি পাড়ামু তুই দেখবি এস আমি যখন পাড়াইতে শুরু করবো তোর গোলাও জায়গা না তুই দেখবি জমিন পাঁচটা আমি যখন দিতে শুরু করবো তোর গোলা করে নাড়ো জরুরি এটাই বুঝাইতে চেয়েছি এটার নামই দাবত সবলিক এটার নামে তবলিক সারা দুনিয়ায় কইতে চেয়েছে যে এই জিম্মাদারী আল্লাহ নির্বাচিত ব্যক্তিদেরকে দিতে আর নির্বাচিত ব্যক্তিরা আল্লোর পদ্ধতিতে আল্লোর পাঠানো পদ্ধতিতে সব কিছু সয়া এই মেহান্ন করতে যায়া পরিবেশকে তৈরি করতেন কেমন পরিবেশ মদিনায় হইতে এরকম পরিবেশ মদিনায় হইতে এরকম পরিবেশ মদিনায় হইছে। এরকম পরিবেশ মদিনায় হইছে। এরকম পরিবেশ কায়েম হইতে নিজের চান চাইতেছে আরেকজন একজন বলতেছে পানি নিজের আপন ভাই নিজের কিনা পানি বাইয়ের কিনা পানি নিজের আপন ভাই পান করাবে আরেক জায়গা থেকে আসছে পানি মরতেছে তো ওই সময়ও ভাইকে কি বলতেছে ভাই আমার চেয়ে অর্পরে জন বেশি অর্কাতে দৌড়া ওইখানে গেছে পানির ডিম মুখে আরেকজন বলতেছে পানি ও বলতেছে ওর চেয়েও আমার ওর প্রয়োজন বেশি ওর কাছে যা ওইখানে দৌড়ে গেছে দেখে ও শেষ আসছে দ্বিতীয়র কাছে তো ও শেষ আসছে নিজের ভাইয়ের কাছে ও শেষ জাদু পানি খেল না গাঙ্গেপুরা জাদু জাদু জাদু পোলারে জাদু পায় গ্রামে কিছু কিছু এলাকায় তো গান গান নদীতে পড়া মূল্য কিন্তু তারপরেও পানি খেলো না বোঝেন মরার সমাজে যে সবাই নামে পানি দেয় ওই পানি তো খায় নাই খাইতে হ্যাঁ পানি তোয়ালে আসার পরেও পানি পাইল না ইমানি আমলি পরিবেশ যখন তৈরি হবে মৃত্যুর সময় ঈশ্বার দেখা যাবে তারপর নিজেরটা দেখবে না নিজের ক্ষুদ্র থাকবে আসছে কয়েদিন রুটি তিনটা নিজেরা না খাওয়া বহুত পরে তিন ডিউটি আসছে একজন আল্লাহ রসুলের ঘর কিছু আছে আর এক রুটি উঠা দিয়া দাও সবর লমু। শবরের রুটি দিয়ে আজকে প্যাট করমু উঠা দিয়া দাও জিবরিল আসতে বাধ্য ওরা নাচেল হইতে বাধ্য أبرد بياكي بولتت لا نريد منكم جزاء ولا شكورا إنما نتعنكم لوجه الله لا نريد منكم جزاء وشكورا خطرم خدا ميرفايوك পরিবেশ আর ওই মাহল তৈরি করতে চাইতেছে সারা দুনিয়ার ভিতরে এক মাহল দুই মাহলেন এক পরিবেশকে তৈরি করতে চাইতেছে ইমানিয়াল আমলি নবীদের চার্চের মেহান্নের দ্বারা ফুটু তুমি আমাকে গালি দিবা গালি সই তুমি আমাকে চুটা বাড়বা চুটা সই তুমি আমাকে কুছা বাড়বা কুষা সই কেন আমাদের নবী সইতে আমি সইলে কি আসে যায় আমি কি নাচবো যে তুই আমাকে লাফি মারবি তুই আমাকে চুতা মারবি তুই আমাকে তুই আমাকে কালি দিবি ও আমার শরীর তো গন্ডারের চেয়ে হয়ে গেছে আমার নবি যদি সইতে পারে তা আমি কেন পারবো না আমি তো টুতা খাইতে রাখি তারপরও নবুতি মহল কায়ন করতে চাইব মেহান করব। তুমি যত গালি দেওয়া সে আর যায় না আমার কিন্তু সেই দিন মোহাম্মদ হবে আর আল্লাহ হবে ওই সময় আসতেছে তোমার ওই দিন তুমি বুঝবে কোন জায়গায় রাখবে আমার গালে রাখছে না তোমার মাথায় রাখবে ওই দিন বুঝবো সাবলি আজকে মহল তৈরি করতে চাইতেছে এটার জন্যই মেহনত এটার জন্যই সব কিছু এটার জন্য আড়াই ঘন্টা এটার জন্য আর মশোয়ারা এটার জন্য তুই তালিম এটার জন্য তুই কাস্ট এটার জন্য মাসে তিন দিন এটার জন্য চালানা খরু এটার জন্য সবগুজারি এটার জন্য জোর এটার জন্য এক্সপেমা এটার জন্য দেশের ভিতরে মারা মারা ফিরা এটার জন্য দুনিয়ার কোনায় কোনায় যাওয়া সব কিছুর উদ্দেশ্য কি এইটা কোনটা ইমানি আমলি মাহ বানানো সেটা আমাদের জিম্মায় বানানো রাখছে আল্লাহ আল্লাহ করতেন কিন্তু আল্লাহ বলে তোমরা করলে আমি করলে তোমরা কি করবা তোমাদের কাণ্ডে দিয়া দিলাম তোমরা মহেন্লোজরা তৈরি করো ইমানই আমলি পরিবেশ যখন হবে তখন দেখবাও খোশ গরিবও খোশ আন্তরও খোশ পর্ণেওয়ালাও খোশ শহরীয় খোশ গ্রামেরও খোশ প্রত্যেক ব্যক্তি খুশিতে বা দুনিয়াতে থাকবে সুখ আর শান্তি হবে ওই দিন ওই দিন ওই দিন ওই দিন ওই দিন চলে আসবে দুয়ারে চলে গেছে দুয়ারে চলে গেছে না উপরে বৈশা গেছে ঠিক না উপরে বৈশা গেছে না বসে নাই হ্যাঁ কি বলতেছে হাদিস বোখারি বলতেছে আমি উপরে বৈশা গেছি কোন পা আমার সামনে নাই ওই সময় একটা শব্দ বলতে ইয়ার আজুর ইত্যাদ ও ব্যক্তি আল্লাহকে ভয় কর এই শব্দ আমাকে ওইখান থেকে হাজারো মাইল দূরে নিক্ষেপ করতে আমি ওইখান থেকে ওইটা চলে আসি অখন যদি তুল্লেগা কোয়লা থাকি তো এই পাহাড় পাথরটা আমাদের সামনের দিকে সরাই রেখে পাথর সরতে বাধ্য বুখারিতে উঠে দেখেন তিনজনের কাহিনী এলাকা আছে ওইটার ভিতরে এটা আছে ইমানি আমলি পরিবেশ যখন হবে কোনো থাকবে না বসবে মুচলেন কোন বাকি ওই সময় যখন দিলে ইমানি আমলের ডাক্তাকে মেরা দিবে তো ওই ডাক্কা তাকে হাজারো মাল দূরে নিয়ে যাবে সে চুরন্তটা পিরা চলে আসবে টৌমা পেরা ফিরা চলে আসবে কানতে কানতে পিরা চলে আসবে আর চকের পানি তার গুনা মাফ হবে না হাজারো মানুষের গুণা মাফ করা আলা ফোলান আলা কৌমি ফোলান আলা কবিলি ফোলান অমুক কুত্রের উপরে যদি তাকসিম করা হয় লাকা হ্যাঁ এরকম করার মতো ত্রের লোকদের উপরে যদি বাত করা দেওয়া হয় তাহলে সবার জন্য যথেষ্ট হয়ে যাবে ওই কি কিসের জন্য এটার জন্য বা এই দুই পরিবেশকে আনার জন্য এটার জন্য কি ডেলি ডেলি বা তারপরে ডেলি আড়াই ঘন্টা ডেলি দুই তালিম এটার জন্যই দুই কাজ এটার জন্যই মাসে তিন দিন এটার জন্যই সালানা চিল্লা এটার জন্যই ঘর ঘর যাওয়া ব্যক্তি জন্যই চোর এটার জন্যই এস্তেমা এটার জন্যই দেশে খরু জন্যই দুনিয়ার কোনায় কোনায় খরু বাহির হওয়া আজকে বুঝি বুঝি নাই বুঝি নাই পুঁজি নাই বুঝি নাই যদি বুঝতাম বুঝতাম বুঝতাম বুঝতাম একটা এক পরশু দিন আমি পড়তেছিলাম একটা আবি ওনার খেজুর গাছে ওনার জিবির দশায় বৎসরে দুইবার খেজুর হইতো কয়েবার বুঝে আমি নামটা গত দুই দিন আগে পড়তেছিলাম আমি খেজুর গাছ আমি নাম বলবো আমার কাছে রেবায়াত বছর দুইবার খেজুর হইত দুইবার জিজ্ঞেস করছি আপনার খেজুর গাছে দুইবার খেজুর হইত কেন খেজুরের শরীরে যদি মাটি লাগে তাহলে ওই খেজুর আর শুকানো যাবে না যেমন ইলিশ মাস মজা দেখতে হইলে পানিতে রেখা দেখতে জিন্দা দেখতে হইলে আর উপরে উঠেলে আর শুকানো যাবে না এটা শরীর ছেঁড়া দিবে এই জন্য যত বোতা খেজুর বাংলাদেশে দেখেন এগুলারে লেটকা খেজুর কয় এটি সব গাছের নিচে পড়ছে টোকায়া বোত্তা পড়ছে টোকায়া সবাই কাম জানতো তবুকে চেলা জানু সারা বছরের ফোরা খেজুরের ভিতরে পড়লে তো আর একটা শুকানো যাবে না আল্লাহ সিস্টেম বানা গেছে চেলা গেছে খেজুরা আল্লাহ কানে কানে করে দিতে না না পড়লে খবর আছে আসা পর্যন্ত একটা খেজুরও পড়ে দেয় ওনারা আসতে খেজুর পা আবার আল্লাহ করে দিতে আমি ডবল খেলা দেখামু কি কয়েক ওনারা একদিক দিয়ে পারবো তোরা আরেক দিক দিয়ে এই জন্য মেরে দোস্ত মেরে দোস্ত আমরা ভাবি বাড়িতে থাকলেই খুব লাভ ঠিক না হ্যাঁ কি বলেন বাড়িতে থাকলে লাভ না হ্যাঁ হ্যাঁ বাড়িতে থাকলে আপনি পাহারা দিবেন আর আপনি যদি আল্লাহ রাস্তায় যান তো আপনার বাড়িতে পাহারা দিব কে হ্যাঁ এটা যদি বিশ্বাসী করতেন তো কমসে কম সপ্তাহ একবার সব গুজারিতে চাইতেন ঠিক না প্রতিদিন না গিয়া কি বলেন তাহলে গিয়ে আপন সৎগ গুজারি অবস্থা এরকমই তো কি আমরা যদি বুঝাইতে পারতাম কালীগঞ্জের সমস্ত শ্রমিককে যে ছয় দিন কাম করবো এক ছয় দিন কাম করবো ছয় দিন বাড়িতে থাকবো শুধু এক রাত্রাইলে ফলাগা খলা না তাইলে কালীগঞ্জের লোক দিয়া ঠিক না ওই জায়গা হ্যাঁ ওই আপনারা কি বুঝাইতে পারতেন আমরাই তো কোন সময় ঠিক না কি ঠিক না কথায় রকমে আছে কয় হুচুর গরু দিকেই তো মসজিদে ঢুকতে ধ্যান না আমি ঢুকি না গরুরে কি করবেন গরুর দিকেই তো ঢুকছে নাহলে তো আমরা ঢুকতাম মানুষ হলে ঢুকতো না দেন না আমরা ঢুকি না আপনারা তো নিজেরই যান না ঠিক না কি বলেন হ্যাঁ আরে বেড়ে দোস্ত আরে ভেরে দ কত আল্লাহকে খেলবেন কত খেলবেন খেলতে খেলতে তো এই পর্যন্ত পড়ছি কথম খোদার কথম কথম কথম তালা তুলা সব ঠিক তারপরও রাত্রে ঘুম আসে না জিজ্ঞেস করতে ঘুমান নাই কেন ভয়ে আর পেরেশানিতে ঘুম আসে না আর কত খেলবেন কতদিন নিয়ে খেলবেন কত পরিবেশ নিয়ে খেলবেন খেলতে খেলতে এখন এই জায়গায় আসছি যে নিজের ঘরে চালার পরে তালা লাগায় ফেরে আর বয়ে কি ঘুম আসে না নিজের একার রাস্তা ঘরের থেকে কি বলতেছে রাস্তায় যায়েন না রাস্তায় যায়েন না ঘরে থাকেন আর কত খেলবেন কত খেলবেন ইমানি আমলি পরিবেশ নেয়া সারণে গুড়া যাদের পুজো আসছে যাদের কাল্লা পুজ দিতে যাদেরকে আল্লাহই এই কাজের ছোঁয়া লাগাইতে যাদের উপরে আল্লাহ রহমার করণ করতে আজকের টিকা দিলে দিলে করেন ছয় রাত্রে থাকবো এক রাত্র আল্লাহর ঘরে যে সব পুজারিতে জায় থাকবো আরে থাকতে শুরু করেন আপনাদের এই কোরবানির দ্বারা আল্লাহ মহলার আর হালাতকে পরিবর্তন করবে হ্যাঁ পুরা গোলা বীজ হয় না বীজ তো কয়েক স্যার হয় ঠিক না গোলাগুলা গোলা গোলা পুরা গোলা সবাই খুঁজেনি না পুরা পুরা গোলা কয়েক স্যার বীজ হয়ে এতেই সত্য সবাই কোরবানি লাগবে না কোরবানি তো কয়েকজনের লাগবে কিন্তু গোলা ওই কয়েকজন ওই কয়েক স্যার দিয়েই গোলা ভরবে এটি আল্লাহ কিস্ট এটার জন্য তিনে দিনে করেন তলেন হ্যাঁ হ্যাঁ রাতের থেকে আল্লাহর ঘরে বসা ওয়াদা করেন ওয়াদা আল্লাহ ওয়াদা করেন আল্লাহ অসুস্থ হইল সবগুজারির পয়েন্টে বড় হাসপাতালার কোথাও নাই আল্লাহর ঘরের বড় হাসপাতাল কোথাও কোথায়? কোন হাসপাতালে গ্রান্টি হাসপাতাল গ্রান্টি আছে আল্লাহ তো চিনের নিসব সফর কর আল্লাহ তোকে সুস্থতা দিয়ে দেবে তুই সুস্থতা চালে কি আবু রা ফুটবলে গেছে পেটের ব্যথায় দাঁড়াইতে পারতেছে না পুলিশ দিনের বেলা এই অবস্থা কেলে গা কাল পেটের ব্যথায় দাঁড়াইতে পারছে না পেটের ব্যথায় ফুটবলে গেছি গা আবুল আল্লাহ রসুল বলতেছে তুমি আবাহুরা চাল্লি কি হি শেফা ও নামাক এটার ভিতরে শ্যাপা আছে কইতে দেরি উঠতে দেরি নাই করছে দুই রাখ করছে কিরম লাগতেছে আমি যে ব্যাটে ব্যথা হয়েছিল প্যাটে ব্যথা হইছে যে এটার জন্য করি কি বলেন করলেন তো হ্যাঁ ইনশাল্লাহ পরে আগে করলাম কে কে করলেন যে আজকের পিকা লাশ হইল সবগুজারির পয়েন্টে জানা যাইব হ্যাঁ এইবার না আমার মেরে দোস্ত যদি কথা বুঝে আসা থাকে এটি সবচেয়ে দামি মেহান্ন যদি না হইত মহল ভানের মেহান্ন তাইলে নবীরা সব কিছু এরকম বরদাস্ত করতেন না নবীদের মতো দামি নবীদের মতো নির্বাচিত আর কোনো ব্যক্তিত্ব নাই আমার কথা যদি বুঝে এসা থাকে তাহলে হিম্মত করে মসজিদ ওয়ার বলবেন যে কে তার মসজিদের শিকার কয় জামাত দিবেন ব্যক্তি ওয়ার আজকে আমি তা করব না মসজিদ ওয়ার এইখানে এই হালকায় কয়টা মসজিদ দুটা হালকায় কয়টা বত্রিশটা মসজিদুয়ার বলেন যে আপনারা জোরের টিকা কোন মসজিদ কয় জামাক দিবেন এটা বলেন দাঁড়ান তো দেখি ব্যক্তি না জমাক মসজিদ আপনি ওঠেন আপনি ওঠেন ওই পিসে চলে যান ভাই মসজিদ ব্যক্তি না মসজিদ টিকা হয় দুই মসজিদ এক জামাক দেন তিন মসজিদ মিলায় এক জামাত দেন চার মসজিদ মিলায় আট জামাত দেন কিন্তু মসজিদ ওয়ার জামাত চাই মসজিদ টিকা আপনার চাই না আপনার দরকার নেই যে আপনি কে কে জুড়ে যাইবেন কে কে জুড়ের টিকা আল্লাহ রাস্তায় যাবেন এই নকশা চাই না এটা চাই যে প্রত্যেক মসজিদওয়ালারা মেহানত্বেরা বলবো যে আমার মসজিদ টিকা আমি এক জমাত দিব বা চার সাথী দিব বা পাঁচ সাথী দিব বা ছয় সাথী দিব তিন সাথী দিব মসজিদ হিসাবে বলেন আল্লাহ কবুল করুক আরো বলি আরো বলি এই মসজিদ আলারা কোথায় এই মসজিদ যেতে আর আরো বলেন আরো বলেন বলেন ভাই আরো বলেন মসজিদ হিসাবে ব্যক্তি হিসাবে না কোন মসজিদ ওই পিঠে যান পিছিয়ে যান লেখান পিছিয়ে যান তিন মসজিদ মিলে আপনারা মসজিদ আপসে কথা বলেন আপনাদের যদি পুরা জমা না হয়ে থাকে তো আপনারা হালকার মসজিদ হিসাবে কথা বলেন যে আমরা দুই মসজিদ মিলে আছি এক জমা দিতে পারি তিন মসজিদ মিলে আছি এক জমা দিতে পারি এইভাবে আপনারা আপসে মসজিদ ওলারা কথা বল আপনারা বলেন উঠাউটি না করি উঠাউটি না করি সময় দেওয়া হবে পিচে যেন গা ওইখানে গিয়ে লেখান বলি ভাই আরো বলি কোন মসজিদে যেন বাকি না থাকে কোন মসজিদে যেন বাকি না থাকে para que no se caiga একটু মেহনত বাকি আছে তার স্কিলের তার স্কিলটা করে এরপরে দপ্তরখানে আপনাদের দাওয়াতো করা হয়েছে সেই হিসেবে আমরা সকলে যেহেতু কোরবানির সঙ্গে আসছি মেহরবানি করে এসার নামাজ পড়ে অল্প সময় একটু বসবো সকলে এখন দিকার সাথে আমার যাদের ওজোর প্রয়োজন আছে ওজন আমরা মসজিদে কাটার সাঁতার